বদরের যুদ্ধ দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান এ যুদ্ধটি বদর প্রান্তরে রাসুমসাল্লাল্লাল্লাহ আলহি আসাল্লামের মোমিন বাহিনী ও মক্কার কুরাশদের মাঝে সংগঠিত হয়েছিল এটি ইসলামের ইতিহাসের সর্বপ্রথম সশস্ত্র জিহাদ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহের মধ্যে অন্যতম এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফের শক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণোজ্জ্বল সূচনার সৃষ্টি করেন এর মাধ্যমে সত্যমিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায় এজন্য বদরের দিনকে ইয়ামুল ফুর কান তথা সত্যমিথ্যার পার্থক্যের দিন বলা হয় কুরাইশের কাফেরদের সীমাহীন জুলুম নির্যাতনের প্রেক্ষিতে রাসুলসাল্লাম আলী হাসাল্লাম মোদিনায় তার সাহবাদের নিয়ে হিজরত করার পরেও কুরাইশদের সন্ত্রাসমূলক অপতৎপরতা ও প্রকাশ্যে হামলাসমূহ মোকাবিলার জন্য আল্লাপাক মুসলমানদেরকে সশস্ত্র যুদ্ধের অনুমতি দান করেন এরপর প্রথম হিজড়ির রমজান মাস থেকে কুরাইশদের হামলা প্রতিরোধে মোদিনার বাইরে নিয়মিত সশস্ত্র টহল অভিযান পরিচালিত হয় যা এক বছর অব্যাহত থাকে অতপর দ্বিতীয় বদর যুদ্ধের প্রাককালে জিহাদ ফরজ করা হয় এর মধ্যে একদিন রাসুল সাল আলী পান যে আবু সুফের নেতৃত্বে বিরাট এক কাফেলা কাফে নিকটবর্তী হাওড়া নামক স্থান দিয়ে অতিক্রম করবে যাতে রয়েছে এক হাজার মুট বোঝায় কমপক্ষে পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রার ধন সম্পদ এই বিপুল সম্পদ কোরাইশদের হস্তগত হলে মুসলিমদের ওপর অত্যাশন্ন বিপদ বিবেচনায় এবং মক্কায় মুসলিমদের উপর পরিচালিত নির্যাতন ও লুণ্ঠনের প্রতিশো শুরু রাসুল সাল্লাহ আলীসাল্লাম এ ব্যবসায়ী কাফেলায় আক্রমণের সিদ্ধান্ত নেন আবু সুফিয়ান এ সংবাদ পেয়েই মক্কায় সাহায্য চেয়ে বার্তা পাঠায় ফলে আবু জাহালের নেতৃত্বে তেরোশো শূন্যের মক্কি ফৌজ তাদের সাহায্যে রওনা হয়ে যায় এদিকে আবু সুফিয়ান মক্কি ফৌজকে ফিরে যেতে বলে জানায় যে তিনি মুসলিমদের আক্রমণ এড়িয়ে নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছে। এ সংবাদ শুনে বাহিনীর সবাই মক্কায় ফিরে যেতে মত প্রকাশ করলেও আবু জাহাল তা প্রত্যাখ্যান করে দম্ভরে বলে ওঠেন فنقيم عليه ثلاثة فننحر الجزر ونطعم الطعام ونسقي الخمر وتعزف علينا القيان وتسمع بنا العرب وبمسيرنا وجمعنا فلا يزالون يهابوننا أبدا بعدها فامدوا এ সময় সব মিলিয়ে মক্কিবাহিনীতে এক হাজার ফৌজ অবশিষ্ট ছিল তমধ্যে দুশো অশ্বারোহী ও ছশ লৌহবর্মধারী অপরদিকে মুসলিম বাহিনীতে ছিল ৩১৩ জন সীমিত যুদ্ধ সরঞ্জাম সহ মুসলিম বাহিনীতে ছিল মাত্র দুটি ঘোড়া ও সত্তরটি উ অবশেষে দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান রোজ শুক্রবার বদর প্রান্তরে উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হয় মুসলিম বাহিনীর সুস্পষ্ট বিজয়ের মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে কাফেররা শোচনীয় পরাজিত হয়ে পালিয়ে যায় এ যুদ্ধে আবুজাহাল সহ সত্তর জন কাফের সেনা নিহত হয় ও আরো সত্তর জনকে বন্দী করা হয় ইসলামের ইতিহাসে বদর বদরযুদ্ধ এতটাই গুরুত্ববহ ছিল যে এ যুদ্ধে মুসলিমরা পরাজিত হলে পৃথিবী বুক থেকে ইসলামের নাম নিশানা মুছে বলেছিলেন্লাহ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তাহলে আজকের দিনের পরে তোমার ইবাদত করার মতো এই জমিনে কেউ থাকবে না এছাড়াও বদরের এই দিনকে আল্লাহ চিরস্মরণীয় করে পবিত্র কোরআন এরশাদ করেন جعل الله علبت تشق